बुजुन, छे निती माला जार कारण इसलम सारा विश्व जनप्रिय हो देख इसलमिक ज्ञान प्रति शनिवार रत साढ़े आठ टेब सम्प्रचार सकाल सतट देशे पीस टी बांगल्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 বাংলার আয়োজনে আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বাই বোনের আপনারা জানেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে অনেকগুলো পর্বে আপনাদের সাথে আলোচনা করেছি আমাদের সেই আলোচিত বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় একজন আদর্শ মুসলিমের বর্জনীয় দিকের যে পয়েন্টটি নিয়ে আমরা গত পর্বেও আলোচনা করেছিলাম সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি কবিরা গুনাসমূহ বর্জন করবে পরিহার করবে এ বক্তব্য থেকে আদর্শ মুসলিম ব্যক্তি এ কথা বুঝবেন না বা বোঝার সুযোগ নেই যে কবিরা গুনাগুলো বর্জন করবেন এর অর্থ তিনি সুগিরা গুনাগুলো করবেন না কবিরা গুনাগুলো বর্জন করবেন এর জন্য যেহেতু কবিরা গুনাগুলো বর্জন না করলে আল্লাহ রব্বুল আলমিন বান্দা সুগিরা গুনাগুলো ক্ষমা করেন না কবিরা গুনাগুলো বর্জন করবেন এর জন্য যেহেতু কবিরা গুণাগুলো করতে করতে বান্দা এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিনের অবাধ্যতার এমন সীমায় পৌঁছে যায় শেষ পর্যন্ত আল্লাহ রাবুল্লা আলমিনের সাথে কুফরি করতে বসে অথবা তার ইমানের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো বিনষ্ট হওয়ার আশঙ্কা থেকে যায় কবিরা গুনাহগুলো সে ব্যক্তি পরিহার করবে বর্জন করবে যেহেতু কোনো ব্যক্তি যদি কবিরা গুণাহা করে তার মৃত্যু হয়ে শেষ পর্যন্ত সে আল্লাহ রব্বুল্লা আলমিনের চলে যায় ইচ্ছায় চলে যায় আল্লাহ সবতার ইচ্ছা করে তাকে ক্ষমা করবেন অথবা আল্লাহ রবুল্লা আলমিনের ইচ্ছা করলে তাকে শাস্তি দেবেন কবিরা গুনাগুলো এই জন্য বর্জন যেহেতু কোনো বান্ধা যদি কবিরা গুণাহুলো বর্জন না করে তাহলে সে ব্যক্তি প্রথম পর্যায়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহরবুল্লা আলমিন তাকে তার গুণা অনুযায়ী তার অপরাধ অনুযায়ী অন্যায় অনুযায়ী আল্লাহ সুবাহানা তাকে প্রথমে শাস্তি দেবেন তারপর শাস্তি দিয়ে জাহান্নাম থেকে বের করে আল্লাহ রবুল্লা আলমিন তার ইমানের কারণে তাকে হয়তো পরবর্তীতে জান্নাত দিবেন কিন্তু প্রথম পর্যায়ে সে জান্নাত লাভ করতে পারবে না এখানে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা অনেকগুলো পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করেছি চার নম্বর যে আজকে শেয়ার করবো সেটি হচ্ছে কোনো কারণে একজন আদর্শ মুসলিম ব্যক্তির যদি কবিরা গুণা হয়ে যায় তাহলে সাথে সাথে সে তবাক করে নেবে ডিলে করবে না অবজ্ঞা করবে না এবং এই ক্ষেত্রে কোনো অবস্থায় অলসতা প্রদর্শন করবে না যখনই কোনো কবিরাগুনা তার হয়ে যায় আমরা বলেছি তিনি কবিরাগুনা বর্জন করবেন কিন্তু এখানে বলছি কোনো কারণে যদি তার কোনো কবিরাগুনা হয়ে যায় যেহেতু মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন অবকাঠামো বা গঠন শারীরিক অবস্থা দুর্বলতা নয় বরং মানুষের মনবল সৃষ্টিগত দিক থেকেও মন মানসিকতাও মানুষে দুর্বল রয়েছে চিত্তেও মানুষের দুর্বলতা আছে ফলে এই দুর্বলতার সুযোগ গ্রহণ করে মানুষের প্রকাশ্য দুঃশ্মন ইস শত সুযোগটুকু ব্যবহার করার জন্য চেষ্টা করে বান্দাকে আল্লাহরাবুল আলমীর অবদ্ধতায় লিপ্ত করার জন্য আল্লাহরাবুল আলমিনের ঘুরার কাজে তাকে নিয়ে যাওয়ার জন্য সুকৌশলে সে তার দুর্বলতার দিকগুলোকে কাজে লাগানোর জন্য চেষ্টা করে বলে বান্দা তার ইচ্ছার বাইরে কখনো দেখা যায় বান্দা গুনার মধ্যে হয়ে যায় অপরাধ লিপ্ত হয়ে যায় কবিরা গুনহা লিপ্ত হয়ে যায় যদি কোনো বান্ধা এই অবস্থার কারণে কবিরা গুণাতে লিপ্ত হয়ে যায় তাহলে সে বান্দার উপর করণীয় হবে তিনি ডিলে করবেন না তা সুইফ করবেন না এটি শয়তানের কাজ তা সুইফ হচ্ছে কোনো কাজকে সামনের জন্য রেখে দেয়া আগামীতে করব ভবিষ্যতে করব ইনশাআল্লাহ আগামী বছর হজ করব। ইনশাআল্লাহ আগামী বছর তো অবাক করব এমন করার সুযোগ কোন বান্দার জন্য নেই কোনো বান্দার জীবনের জন্য যেভাবে তার গ্যারান্টি নেই নিশ্চয়তা নেই তেমনিভাবে তার মৃত্যুকে আল্লাহবুল আলম তার জীবনের মধ্যে গোপন করে দিয়েছেন জীবনের এমন কোন অবকাশ নেই যে অবকাশ তাকে যাপন করার সুযোগ দেওয়া যেতে পারে যে কোন সময় তার সামনে তার মৃত্যু নির্ধারিত সময় যে সময় তার জন্য আল্লাহবুলি নির্ধারণ করে দিয়েছেন সেই সময় তার কাছে এসে যেতে পারে আর ওই নির্ধারিত সময় যদি কোনো ব্যক্তির এসে যায় ঠেকানোর আর সুযোগ নেই ডিলে করার আর কোনো সুযোগ নেই এমন কোনো অবকাশ নেই যে সে এখানে ঠেকাতে পারে এমন কোনো সুযোগ নেই সে এর জন্য অপেক্ষা করতে পারে তাই সাথে সাথে বান্ডাকে তবা করে নিতে হবে এটাই আল্লাহ সুবান তারা খুব সুন্দরভাবে কোরআনে কেরিমের সুরা নিসায়ের সতেরো নম্বর আতের মধ্যে বলেছেন আল্লাহ আল্লাহ রাবুল আলমিন তাদের তবাকে গ্রহণ যারা অন্যায় কাজ করে থাকে খারাপ কাজ করে থাকে বি জাহিন মূর্খতাবশত অজ্ঞতা বসত না জেনে যারা অন্যায় করে থাকেন তাদের জন্যই তো মূলত আল্লাহ রাবুল আলমিনের কাছে তবা আল্লাহ রাবুল আলমিন তাদের তাই গ্রহণ করবেন এরপরে বলছেন এরপর তারা খুব অল্প সময়ের মধ্যে আল্লাহ রাবুল আলমিনের কাছে তবা করে নেব খুব স্বল্প সময়ের মধ্যে কম সময়ের মধ্যে আল্লাহ রাবুল আলমিনের কাছে তবা করে নেপ্রিয় দর্শক সুর আর নিসায় সতেরো নম্বর আয়টি খুব ইম্পর্টেন্ট যেখানে বলা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে তবাটা করে নেয় ওই সমস্ত লোক ইয়ু আলাইহিম যাদের তব আল্লাহ রাবুল আলমিন গ্রহণ করবেন আল্লাহ রাবুল আলমিন যাদের তবা গ্রহণ করেন এ মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে কোন মান্ধা যদি কোনো অপরাধ অন্যায় করে থাকে অপরাধ অন্যায় এর মধ্যে জাহায়াত মূর্খতার কারণে অজ্ঞতার কারণে না জেনে না বুঝে উপলব্ধি না করে যদি কোনো অন্যায় লিপ্ত হয়ে যায় তাহলে তার জন্য কাজ হচ্ছে একটাই সেটা হল ডিলে না করে অবহেলা না করে অলসতা না করে সাথে সাথেই সে তবাটি করে নেবে তুম্বাইয়া থুবু নামিনিব সাথে সাথেই তবা করে নেবে যদি সাথে সাথে কোনো বান্ধা এভাবে তবা করে নিতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তবা কবুল করবেন নির্দিষ্ট করে দিচ্ছেন আল্লাহ রহমিন কবুল করেন তাই তবা আল্লাহর গ্রহণযোগ্য তো আবার একটা আল্লাহরুল বৈশিষ্ট্য বলে দিচ্ছেন বান্দা গুনার কাজ করবে না জেনে না বুঝে তারপর বান্দা আল্লাহ রাবুল আলমিন কাছে ডিলে না করেই তবা করবে আদর্শ ব্যক্তি চেষ্টা করবেন গুণাহা থেকে ফরহেজ করার জন্য সম্পূর্ণ রূপে নিজেকে গুণাহা থেকে মুক্ত রাখার জন্য কিন্তু তারপরেও আমরা বলেছি মানুষের প্রবৃত্তি এবং মানুষের প্রকৃতি দুটাই মানুষকে গুণার দিকে দাবিত করে এবং এই কারণে কখনো কখনো মানুষ নিজের ইচ্ছার বাইরে সাধ্যের বাইরে চিন্তার বাইরে আল্লাহ রব্বুল আলমীর অবদ্ধতায় লিপ্ত হয়ে যায় আর যদি আল্লাহ রবুল আলমী অবাধ্যতা লিপ্ত হয়ে যায় তাহলে সে ব্যক্তি দ্রুত আল্লাহ রাখতে আল্লাহর আলমিন এখানে বান্দাদের তেখ করেছেন তব ব্যাপারে বান্দা যদি সত্যিকারভাবে ভাবে সংকল্পবদ্ধ হয়ে আল্লাহ রব্বুল আলমীর কাছে তবা করে তার অতিরিক্ত একটি ফজিরতের কথাও ই আয়তের মধ্যে আমাদের মহান রব আল্লাহ রবুল আলামিন বলে দিলেন সেটি হল হ্যাঁ তবে যেই তবা করে ইমান আনে এবং আমল করে ভালো কাজ করে আল্লাহ রাবুল আলমিন এই সমস্ত লোকদের সমস্ত অন্যায় কাজকে সমস্ত গুনার কাজকে উত্তম কাজে পরিণত করে দেবেন পরিবর্তন করিবেন তাদের খারাপ কাজগুলোকে পরিবর্তিত করে করে দেবেন আল্লাহ সুদ সত্যিকার কাছে যেইভাবে তবা করতে বলা হয়েছে পদ্ধতিতে তবা করতে বলা হয়েছে ঠিক সেই পদ্ধতিতে যদি কোন বান্ধা আল্লাহ রব্বুল আলমিনের তবা করেন তাহলে অবশ্যই এই ফজিলতটুকু এই মর্যাদাটুকু এই গ্রেটটুকুটি লাভ করতে পারবেন এই জন্য আমাদেরকে তবার প্রতি গুরুত্ব দিতে আদর্শ মুসলিম ব্যক্তি অপরাধ হয়ে গেলেই তিনি দ্রুত দরজার দিকে দৌড়াবেন তিনি হবেন আল্লাহবা করার জন্য আর যখন তিনি করবেন তখনই তার কাছে আল্লাহ রাবুল আলমিনের এই ফজিরতটুকু তার কাছে স্পষ্ট হবে যে আল্লাহ সুবহানুতালা বলেছেন যে আল্লাহ সুবহানুতলা তার গুড়াকসমূহকে নে আমলে রূপান্তরিত করে দেবেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এতক্ষণ আমাদের বিরতির সময় হয়ে গেল আসুন একটু বিরতি যাচ্ছি ইনশাল্লাহ ফিরে আসবো একটু পরেই আকাশের রং ধুনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ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 जान कत कार्यक्रे मोमिन बंदा लीजे क्ष के इसलमी रंगे रंजित कर जीवन रंग धनु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 सत्यता बना देख सत्य उन्मोचन शुक्रवार बुधवार रत नटाय पुन सम्प्रचार सकाल साढ़े सतटा बांगलेशे बीस टी बांगल्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 সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন সম্প্রচার সুপ্রিয় দর্শক ভাই বোনেরা ফিরে এলাম বিরতি থেকে আবার আলোচনায় বিরতির আগে আমরা আলোচনা করতেছিলাম আদর্শ মুসলিম ব্যক্তি তিনি তহবাকে গুরুত্ব দেবেন তহবাকে গুরুত্ব দিতে হলে প্রসঙ্গে বলার নাম নয় আমি তবা করলাম তবা মাত্র এই কথা বলার নয় যে যে আমি আল্লাহ রবুল আলমের কাছে কাছ থেকে নিজেকে ফিরিয়ে নিলাম বরং তহবা সত্যিকার একটা আজ নাম দৃঢ় সংকল্পের নাম দৃঢ় প্রতিজ্ঞার নাম আদর্শ মুসলিম ব্যক্তি তহবাকে সত্যিকার দৃঢ় প্রতিজ্ঞা হিসেবে গ্রহণ করবে যদি সে দৃঢ় প্রতিজ্ঞা হিসেবে গ্রহণ করতে না পারে তাহলে তার তবাটুকু শুধুমাত্র মৌখিক তবা হবে এমন তহবা হবে না যে এই তবার মাধ্যমে আল্লাহ রাব্দুলের কাছে গুনার ক্ষমা সে লাভ করতে পারে মৌখিক তহবার মাধ্যমে আল্লাহ সুহান তারা বান্দাদের গুনা ক্ষমা করেন না শুধুমাত্র এই মৌখিক তবা হবে ফলে দেখা যায় বান্দা গুনার মধ্যে লিপ্ত থেকে যায় বান্দা গুনা থেকে নিজেকে মুক্ত রাখতে পারে না শুধুমাত্র মৌখিকভাবে তবা করে যাচ্ছে তবা এই নয় যে কোনো একজন আলেম কোন বুজুর্গ কোনো একটা বলবেন। যে আমার মুখি মুখে বলেন অথবা তিনি তার পাগড়ি ধরবেন অথবা হাত ধরবেন অথবা তিনি তার গামছা ধরবেন গামছা ধরে বলবেন যা আসেন আমি যা যা বলছি তা হচ্ছে তবা বরং তবার হাকিকত হচ্ছে এই বান্দা এই হাকিকতটুকু তো আবার সত্যিকার ভাবে উপলব্ধি করতে হবে তো আবার হাকিকত হচ্ছে এই বান্দা তার অন্তরের মধ্যে অপরাধবোধকে জাগ্রত করবে প্রথমে যে আমি অপরাধ করেছি এই অপরাধের কারণে সে অনুতপ্ত হবে সত্যিকারভাবে ভাবে আল্লাহ রাবুল আলমীর কাছে সত্যিকার ভাবে অনুতপ্ত হবে অপরাধ বোধ যতক্ষণ পর্যন্ত অন্তরের মধ্যে জাগ্রত না হবে মুখে লক্ষ লক্ষ বার সে যদি আতুব বলে সেটি শুধুমাত্র মৌখিক কথা এবং এই তহার মাধ্যমে সত্যিকার বন্ধা আল্লাহ রাবুল আলমের কাছে প্রত্যাবর্তিত হতে পারে না তাই এই মর্মটুকু যদি সত্যিকার ভাবে বুঝতে পারি যে কথা হচ্ছে নিজের অন্তর মধ্যে জাগ্রত করা করার মাধ্যমে। সেই অপরাধ থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রেখে আল্লাহ রাবুল আলমীর কাছে প্রত্যাবর্তন করা এটি হচ্ছে তবা তবার এই পরিচয় যদি কোনো ব্যক্তির কাছে স্পষ্ট হয় সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি এই পরিচয় লাভ করার পরে তিনি তবাকে এভাবেই মূল্যায়িত করবেন তবা তার কাছে হবে যে আমি আল্লাহ আল্লাহরুল আলমিন অবাধ্য হয়ে গিয়েছিলাম আল্লাহরাবুল আলমিনের আনুগত্য থেকে আমি বেরিয়ে গিয়েছিলাম আল্লাহ সুবাহ আনুগত্য থেকে বেরিয়ে যাওয়ার পরে আবার আল্লাহ আল্লাহরুল আলমিনী আনুগত্যের মধ্যে আমি ফিরে আসলাম আল্লাহ রাবুল আলমিনী আনুগত্যের মধ্যে ফিরে আসার পর আল্লাহর দিকে যে ব্যক্তি ফিরে আসলো সেই ব্যক্তির মতো আমি আল্লাহর নির্দেশকে অনুসরণ করব আল্লাহর নিষিদ্ধ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবো এটাই হচ্ছে সত্যিকার তোবার মূল বক্তব্য তাই সুপ্রিয় দর্শক তবার ব্যাপারে বিভ্রান্তির মধ্যে থাকলে চলবে না তবার ব্যাপারে যদি আমরা প্রদ্যস্ত থাকি তাহলে আমরা তবাও করবো গুনাও করব এই কারণে আমাদের সমাজে অনেক লোককে দেখা যায় প্রতি বছরই শতবার তবা করেন মাহফিলেও তবা করেন খান গিয়ে তবা করেন জায়গায় জায়গায় তবা করেন কিন্তু তার তবাটুকু সত্যিকার বাস্তব জীবনের সাথে কোনো মিল নেই এই সতর্কতা অবলম্বন করতে পারেননি নিজের আমল এবং কথার মধ্যে সামঞ্জস্য বিধান করতে পারেননি বরং বই সাদৃশ্য রয়েছে বৈষম্য রয়েছে বৈপীত্য রয়েছে যেটি বান্দাকে আল্লাহ রবুল্লাহমিন গত্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায় কখনো কখনো মুনাফেকের দিকে নিয়ে যায় কখনো কখনো নিজের আমলকে নষ্ট করার দিকে নিয়ে যায় এই পয়েন্টগুলো আমাদের খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে পাঁচ নম্বর যে আজকের আলোচনার মধ্যে সেটি হলো একজন আদর্শ মুসলিম কবিরাগুলা থেকে বাঁচার জন্য সকল উপায় উপকরণ গ্রহণ করার জন্য চেষ্টা করবেন কারণ সতর্কতা অবলম্বন করার জন্য কোনো ব্যক্তি নিজের পার্থিব জীবনের কাজগুলোকে আঞ্জাম দিতে গিয়ে দেখা যায় এমনভাবে উপায় উপকরণের আশ্রয় নেন গ্রহণ করেন যাতে করে কোনো অবস্থা ক্ষতি না হয় যেমন আমরা ঘর করে থাকি থাকার জন্য নিরাপত্তার জন্য আমার নিজের যান এবং মালের জন্য এখন ঘর করে আমি দরজা জানালা সবই বন্ধ করি দরজা জানালা খুলে রাখি না ঘরের মধ্যে ছিদ্র রেখে দেয় না যে এখানে আবার অন্য কোনো প্রাণী ঢুকে যেতে পারে অর্থাৎ আমাকে সকল উপায়ে উপকরণ যেগুলোর মাধ্যমে আল্লাহ রবুল অবাধ্যতা থেকে আমি সত্যিকার ভাবে নিজেকে রক্ষা করতে পারি যে পত পদ্ধতির মাধ্যমে আল্লাহুল আলমিনের কুবরা গুণাগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে পারি সেই পত পদ্ধতি আমাকে গ্রহণ করত সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা এখানে কয়েকটি পয়েন্ট আপনাদেরকে একটু সতর্কতার জন্য বলে দিচ্ছি এইভাবে আপনি গুনাহ থেকে কুবরা গুনহা থেকে নিজেকে মুক্ত রাখবেন সেই দায়িত্ব আপনার হয়ে যাবে তখন তারপরেও এক নম্বর পয়েন্ট হচ্ছে কবিরা গুণার প্রতি তার ঘৃণা ও অনিহা অন্তরে সৃষ্টি করতে হবে অন্তরকে যদি আরাম কাজ থেকে বিরত রাখতে না পারে অন্তরের মধ্যে যদি ঘৃণা সৃষ্টি করতে না পারে অনীহা সৃষ্টি করতে না পারে তাহলে আরাম কাজের প্রতি অন্তর্ধাবিতেই হবে কারণ এই সাহায়তগুলো এই যে প্রবৃত্তির কামনা বাসনাগুলো দিয়ে তুই মূলত জাহান্নামকে শোভিত করা হয়েছে সাজানো হয়েছে ফলে এগুলোর দিকে মানুষকে দাবিত তো করবেই তাই সমস্ত হারাম কাজের প্রতি নিজের অন্তরকে এমন ভাবে অন্তরকে শক্তিশালী করবে সমৃদ্ধ করবে হারাম কাজের প্রতি অন্তরের ঘৃণা অপরিহার্য হয়ে যাবে অন্তর দেখলেই সেটাকে ঘৃণা করবে তখন তার চোখের মধ্যে এমন ছবি বেসে আসবে যেটি হারাম যার দিকে দৃষ্টি দেয়া তার জন্য হারাম এমন চিত্র তার সামনে পড়বে যে চিত্রটুকু তার জন্য হারাম নিষিদ্ধ তা কেন জায়জ নেই সাথে সাথে সে চক্ষুকে অবরত করবে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে তখন সাথে সাথে সে দৃষ্টিকে সংযত করবে যখন এমন কোন আওয়াজ তার কানের মধ্যে আসবে যে আওয়াজ তার জন্য হারাম নিষিদ্ধ কবিরাগুনা সাথে সাথে সে আওয়াজ থেকে নিজেকে কান বন্ধ করে দেবে আবদুল্লাহ নোহর এমনটি করতে যখন কোনো মিউজিকের আওয়াজ আসতো আবদুল্লাহ মোমদুল্লাহ তালানহু নিজের কানের মধ্যে সেটাকে আঙ্গুল দিয়ে যে আওয়াজ থেকে নিজেকে বিরত রাখতেন তাই কবিরা গুনহার প্রতি নিজের অন্তরে ঘৃণা ও অনিহা সৃষ্টি করবে যদি অন্তরের মধ্যে ঘৃণা তৈরি করতে না পারি তাহলে অন্তরের অনুরাগ থেকে যাবে অন্তরের মধ্যে কোন অবস্থায় কবিরা গুনহার প্রতি ভালোবাসা থাকতে পারে না আদর্শ মুসলিম ব্যক্তির অন্তর যদি আল্লাহ রব্লুল আলমিনের ভালোবাসায় সমৃদ্ধ হয় যদি আল্লাহ রবীন্দ্র শক্তিশালী হয় তাহলে কোন অবস্থাতেই না। এটা নিশ্চিত হতে হবে খুব সতর্ক আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যাতে করে আমরা কবিরা গুনার প্রতি আমাদের অন্তর মধ্যে কোন রকমের ভালোবাসা না পাই বরং অন্তর্কে কবিরা গুনার প্রতি অত্যন্ত ঘৃণা পোষণ করার জন্য সেভাবে তৈরি করতে হবে আমাদের অন্তরকে যদি সত্যিকার ভাবে আমরা তৈরি করতে পারি সেভাবে তাহলে আমার অন্তর সকল প্রকার সাহায্য থেকে সকল প্রকার প্রবৃত্তির কামনা বসানা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে প্রথম পয়েন্ট তাই ঘৃণা শুধুমাত্র খারাপ কাজের প্রতি অন্তরের মধ্যে তৈরি করতে হবে অনিহা তৈরি করতে হবে এই অনিহা তৈরি করার জন্য যে কাজটুকু একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার জীবনে করবেন সেটি হচ্ছে সব সময় আল্লাহবুল আলমিনের আদাবকে শাস্তিকে খারাপ কাজের প্রতি আল্লাহ হাব্বুল আলমিনের যেই ক্রোধ রয়েছে তার যে শাস্তি রয়েছে এই বিষয়গুলো অন্তরের মধ্যে পেশ করবে যত বেশি এগুলো অন্তরের মধ্যে ইনস্টল করবে যত বেশি এগুলো অন্তর মধ্যে স্থান দেবে তত বেশি তার অন্তরের মধ্যে ঘৃণা তৈরি হবে এগুলো প্রতি ঘৃণা তৈরি হবে কিন্তু শয়তান ব্যক্তি অত্যন্ত সুকৌশলে এগুলো থেকে অন্তর্কে পরিচ্ছন্ন করে মুক্ত করে শয়তান তার কথাগুলো এগুলোর মধ্যে নিয়ে আসে কিভাবে? শয়তান বুঝায় যে না এই খারাপ কাজগুলো তুমি যদি করো কিছু তোমার পার্থিব বিনোদন তো হলো সংস্কৃতি তো হলো কালচার তো হলো কৃষ্টি সৌন্দর্য প্রগতি ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে আমাদের ভাই এবং বোনদেরকে বিভিন্নভাবে শেতান উস্কানি দিয়ে যখন তাদের অবস্থা এমন হয়েছে দুর্বল হয়ে যায় চোখ যায় যায় হাঁটু যায় যায় শরীরের শক্তি শেষ কোমরে দাঁড়াতে পারে না বসতে কষ্ট হয় উঠতে কষ্ট হয় তখন সে ব্যক্তি আর কি করবে তখন শতান ব্যক্তি আস্তে করে তাবার আমিনহু তার কাছ থেকে সম্পূর্ণরূপে নিজেকে মুক্ত করে নেই তখন শয়তান আর তাদের সাথে থাকে না মনে করে যে আমার ডিউটি শেষ হয়ে গেছে তোমার ব্যাপারে তোমার কাছ থেকে আমার ডিউটি শেষ দায়িত্ব শেষ হয়ে গেছে এই জন্য অন্তরের মধ্যে অপরাধের প্রতি অন্যায়ের প্রতি কবিরাগুনার প্রতি ঘৃণা এবং অনীহা তৈরি করতে হবে প্রথম পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর আনুগত্যকে সবসময় সবচেয়ে বেশি গুরুত্ব দেবে আল্লাহ রাবুল আলমিনের আনুগত্যের প্রতি গুরুত্ব আমাদেরকে দিতে হবে কারণ এই আনুগত্যই হচ্ছে মূলত আমার উপর ফরজ আল্লাহবুল আলমিনে আনুগত্য যদি কোনো ব্যক্তি না করেন তিনি আর অবাধ্য ব্যক্তি আল্লাহ রাবুল আহমিনের বান্ধা হিসেবে বলাও তো কঠিন আপনি কোন অফিসের অবাধ্য কর্মচারী দুনিয়ার কোন অফিসে আপনাকে অবাধ্য কর্মচারী হিসেবে রাখা হয় না অবাধ্য ব্যক্তি কর্মচারী হতে পারে না যতক্ষণ পর্যন্ত অফিসের আনুগত্য সিস্টেম ফলো না করবেন সিস্টেমের অনুসরণ না করবেন ঠিক তেমনি আল্লাহ আল্লাহরাবুল আলমীর অবাধ্য যে ব্যক্তি আল্লাহ রাবুল আলমীর সাথে যার আনুগত্য নষ্ট হয়ে গিয়েছে সে ব্যক্তি তো আল্লাহ রব্বুল আলমিনের অবাধ্য হয়ে গেল সুতরাং কিসের বান্দা সে মৌখিক দাবি করতে পারে আমি আল্লাহর এই জন্য একজন আদর্শ মুসলিম ব্যক্তিকে সর্ববস্থা আল্লাহ রবুল আলমিনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যদি কবিরা গ্রহগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চায় সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আজকে আর হাতে সময় নেই এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে ইনশা আল্লাহ তবে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে এই প্রত্যাশায় শেষ করছি আলহামদুলিল্লাহ আলমিন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 पाउंड उंड नंबर शून्य नीन चार शून्य शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई बी बी बी ओ विजि बेट पिस डट ई मानवतार समाधान দেন এবং জাহার নাম হ একটি মাত্র পথ তাও আল্লাহ তাওহেদ জানার জন্য দেখুন धारावाहिक दासन किताबुद्धिद आज रात रत एगार सम्प्रचार सकाल दस टाय बांगे इसी बांगल्